বাংলা মানবতা সমাধান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 فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور مهدساتها وكل مهدسة بدعة وكل بدعة ضلاله وكل ضلالة في النار أعوذ بالله من الشيطان الرجيم لقد ذرعنا كثيرا من الجن والإنس لهم قلوب لا يفقهون بها ولهم أعين لا يبسرون بها ولهم آذان لا يسمعون بها আল্লা চোখ যে অতীব বড় ন্যামত সেই নিয়ামতকে নিয়ে যে আমাদেরকে সৎ ব্যবহার করতে হয় এবং আল্লাহর এই নিয়ামত কে যেন আমরা কোন অন্যায় কাজে ব্যবহার না করি এবং এই ন্যায়ামতের জন্য আমরা কৃতজ্ঞতা করি এ ব্যাপারে দুটি কথা আমি প্রিয় দর্শকবৃন্দের সামনে আলোচনা করব আল্লাহ রবুল আলমিন যেন আমাকে তৌফিক দান করেন নিজে আমল করতে পারি এবং আপনারাও যেন তার উপরে আমল করতে পারেন ভাইরা আমার আল্লাহ রবুল আলমিন সালামের জাতিকে নামত দান করেছিলেন কিন্তু তারা আল্লাহর নিয়ামতের যথাযথ কদর করতে পারেনি আল্লাহ তালা তাদের সমুদ্রে পাড়ি দেবার ব্যবস্থা করে দিয়েছিলেন বাদল দিয়ে আল্লাহ তাল্লাহ তাদের উপরে ছায়া করেছিলেন মান্না আর সালওয়ান নামক জান্নাতি খাবার আল্লাহ তালা তাদের জন্য প্রেরণ করেছিলেন এবং পানি পান করার জন্য আল্লাহ রবুল আলমার ব্যবস্থা করে দিয়েছিলেন এত ব্যবস্থা করে দেওয়ার পরে তারা আল্লাহ রবুল আলমিনের এই নিয়ামতের যথাযথ মূল্যায়ন করতে পারেনি বরং তারা আল্লাহ রবুল আলমিনের এই নিয়ামতের অকৃতজ্ঞতা স্বরূপ মুসা আলসাত সালামকে বলেছিল যে আমাদেরকে আর এসব ভালো লাগে না এখন আমাদেরকে ওই ডাল রসুন পিয়াজ তরি তরকারি ইত্যাদি শাক এসব আমরা খেতে চাই এসব আমাদেরকে দাও যেহেতু তাদের এই চাওয়ার ভিত্তি ছিল আল্লাহতা আল্লাহর অনুগ্রহকে ভুলে যাওয়া আল্লাহর অনুগ্রহের যথাযথ মূল্যায়ন না করা এটাই ছিল তাদের উদ্দেশ্য তাই আল্লাহ রবুল আলমিন তাদের কাছ থেকে এসে নিয়ামত কেড়ে নিয়ে আল্লাহ তালা বলেছিলেন اتَسْتَبْدِلُونَ الَّذِي هُوَ أَدْنَى بِالَّذِي هُوَ خَيْرٌ يَهْبِطُوا مِصْرًا فَإِنَّ لَكُمْ مَا سَأَلْتُمْ وَضُرِبَتْ عَلَيْهِمُ الذِّلَّةُ وَالْمَسْكَنَةُ وَبَاءُوا بِغَضَبٍ مِّنَ اللَّهِ ذَلِكَ بِأَنَّهُمْ كَانُوا يَكْفُرُونَ بِآيَاتِ اللَّهِ وَيَقْتُلُونَ النَّبِيِّينَ بِغَيْرِ حَقٍّ ذَلِكَ بِمَا عَصَوا وَكَانُوا يَعْتَدُونَ سورة البقرة مدة الله تعالى তাদেরকে বললেন أتستبدلون الذي هو أدنى بالذي هو خير তোমরা কি এমন জিনিসকে পরিবর্তন করতে চাও যা উৎকৃষ্ট মানের জিনিস তা তোমরা পরিবর্তন করতে চাও নিম্ন বা করো এহবে নগরে চলে যাও গিরামে চলে যাও তুম সেখানে তোমাদের জন্য যা চাও তা সবকিছু শিখানে তোমাদের জন্য আছে যাও তোমরা এখান থেকে চলে যাও গ্রামে যাও যাও সেখানে তোমরা করে খাও গা সেখানে গিয়ে সেখানে তোমার জন্য সব তারপরে আলী চাপিয়ে দিলেন দারিদ্রতা এবং তারা আল্লাহ কেন কারণ কেন এক ফরু নিল হাক নবীদেরকে অন্যায়ভাবে হত্যা করেছিল এগুলি হয়েছিল কারণ তারা সীমালঙ্ঘন করেছিল এবং তারা অবাধ্যতা করেছিল ভাই আমার বলার উদ্দেশ্য হচ্ছে আল্লাহ তারা আল্লাহর এই আমাদেরকে ওই দাল দাও শাক সবজি যাও পেঁয়াজ রসুন দাও কেন তাদের উদ্দেশ্য ছিল আল্লাহর নিয়ামতের যথাযথ মূল্য না দেওয়া আল্লাহর নিয়ামতের কদর না করায় আল্লাহর নিয়ামতের কদর না করার কারণে তাদের এই অবস্থা হয়েছিল যে আল্লাহ রবুল আলমিন তাদের উপরে চাপিয়ে দিয়েছিলেন খোদা লাঞ্ছনা আর আল্লাহর গজবের তারা শিকার হয়েছিল। এগুলো আল্লাহ আমাদেরকে আল্লাহনা করেছেন মধ্যে আল্লাহ রবুল্লা আলমিন এগুলি আমাদের জন্য রেখেছেন তাহলে আমাদের উপদেশ এবং আমাদের নসিহতের জন্য যাতে করে সেগুলোকে দেখে আমরা উপদেশ গ্রহণ করতে পারি সেগুলোকে দেখে যেন আমরা নসিহত অর্জন করতে পারি যদি আমরাও আল্লাহর কৃতজ্ঞতা জ্ঞাপন না করি তাহলে আমাদের অবস্থা এরকম হবে খবরদার পা চোখ কান এগুলোর অযথা ব্যবহার করে জাহান না কারণ ব্যবহার না করি তাহলে এগুলোর কারণেই আল্লাহ রবুল আলমিন একদিন আমাদেরকে জাহান নামে নিক্ষিপ্ত করবে যারা চোখ দিয়ে ভালো জিনিস দেখবে না কান দিয়ে ভালো জিনিস শুনবে না এবং বুদ্ধি বিবেক দিয়ে সঠিক কথা বা সঠিক জিনিস সম্পর্কে ও গবেষণা করবে তাদের অবস্থা হবে এই যে তারা একদিন নামে নিক্ষিপ্ত হয়ে যাবে যেমন আদান বলছেন অনেক জিন অনেক মানুষ জাহান নামে চলে যাবে কেন তাদের লাহুম কলুব তাদের অন্তর ছিল তাদের অন্তকরণ ছিল কিন্তু সেই অন্তঃ করেনি অন্যায় জিনিস বুঝতে চেষ্টা করেছে আল্লাহর শরীয়তের বিরুদ্ধে বুঝেছে আল্লাহ শরীয়তকে কি করে আরো নিম্নে পর্যায়ে নিয়ে যাওয়া যায় ইসলামকে কি করে ডুবানো যায় ইসলামের বিরুদ্ধে বুঝেছে ইসলামের হয়ে বুঝেনি আজকে অনেক মানুষ আছে অনেক জ্ঞান গরিমায় অনেক আগে চলে গেছে বিশেষ জ্ঞানী মানুষ পণ্ডিত মানুষ কিন্তু কিসে পণ্ডিত দুনিয়ার যত রকমের বিদ্যা আছে পার্থিব্য বিদ্যায় পণ্ডিত পার্থিব্য সম্পর্কে অনেক জ্ঞান গরিমা আছে কিন্তু দিন সম্পর্কে কিছুই বুঝে না কলুবুলা বেহা দিল ছিল বুঝে না মানে দিনের কথা বুঝেনি দিল বুঝতে চেষ্টা করেনি তাছাড়া দুনিয়াতে যত কিছু দুনিয়ার জ্ঞান সব কিছু বুঝে দুনিয়া সম্পর্কে খুব ভালো বুঝে কিন্তু আল্লাহ ছিল কিন্তু চোখ তারা দেখে না দেখে না মানে দেখে কি দেখে দেখে হারাম জিনিস দেখে হারাম জিনিস দেখে তৃপ্তি ও স্রহণ করে কিন্তু চোখ দিয়ে ভালো জিনিস দেখে না চোখ দিয়ে আল্লাহ যা দেখতে বলেছেন তারা দেখে না চোখ দিয়ে আল্লাহর নিয়ম কে দেখে আল্লাহ সম্পর্কে আল্লাহ একা একক তার কোনো শরিক নাই কিন্তু এইটা দেখে না আর সব দেখেছে অবৈধ জিনিস যত আছে সব দেখেছে সব দেখে কিন্তু কি দেখে না বৈধ জিনিস দেখে না আল্লাহ আ তাদের চোখ আছে কিন্তু তারা দেখে না আল্লাহর কোরআনের আয়াত তাদের সামনে পাঠ করা হয় কিন্তু শুনে না আল্লাহর কোরআনের আয়াতে কত রকমের ভয় ভীতির কথা তাদেরকে শোনানো হয় তাদের মনে প্রাণে কোন ভয় সঞ্চার হয় না চোখে দেখতেছে লোক লাখ লাখ মানুষ চোখের সামনে থেকে দুনিয়া থেকে বিদায় হয়ে চলে যাচ্ছে নসিহত গ্রহণ করে না চোখে দেখতেছে কত কর্মকান্ড কত আল্লাহ কুদরতি জিনিস কত আল্লাহর কুদরতির নিদর্শন সবকিছু দেখতে আছে কিন্তু দেখার পরেও করে না। ওরা দেখলে কি হবে কিন্তু ওরা যেটা দেখতে হয় সেটা দেখে না দেখে যে উপদেশ গ্রহণ করতে হয় তা কিন্তু তারা গ্রহণ করে না লাহম আয়ু নুন লাইব সেরু না বিহা তাদের চোখ আছে কিন্তু চোখ দিয়ে দেখে না তারা নয় তারা কালা নয় তারা শুনে কিন্তু মানে না শুনে কিন্তু মানে না আজকে বলুন কে জানে না কোন মুসলমান জানে না যে নামাজ পড়তে হয় কে জানে না যে রোজা রাখতে হয় কে জানে না যে হজ করতে হয় টাকা থাকলে কে জানে না যে টাকা পয়সার মালিক হলে সেই টাকা থেকে আল্লাহ পান করা হারাম অনেক অনেক জিনিস আছে সব জানে কিন্তু মানে না সুদখর জানে সুদ খেতে নাই হারাম তবু সুদ খায় ঘুষখোর জানে ঘুষ খেতে নাই তবু ঘুষ খায় সব জানে কিন্তু ওরা মানে না দেখে না মানে এই নয় শুনে না মানে এই নয় যে তারা শুনে না শুনে কিন্তু তারা মানে না এখন একটি ছোট্ট বিরতি নিচ্ছি সাথে থাকুন আবার আসছি কার বলতে যেটা এটার নামই হলো হাদিস নিয়ে মূল উদ্দেশ্য ছিল সৎ কাজের নির্দেশ দেবে অসৎ কাজের নিষেধাজে নিষেধ Zaffar bin Mahsin, Dr. Hafiz ABM Hezbollah, Ahmedullah bin Muhammad Dilawar Hussain, Shahidullah Khan Madani, Abdur Razak bin Yusuf, Dr. Abubakar Muhammad Zakaria, Jahangi Alamir Upasthapona. Any way, if you have a good day, the Shayong Nebi Ji didi a chan. The Lord has the same, I will have the same, I will have the same. This is the अभाव जीवन जापन धर्म के भूल सत्य ता ब देख सत्य उन्मोचन प्रति शुक्रवार थे बुधवार रत नुन सम्प्रचार सकाल साढ़े सतटदेश এবং লেখো আল্লাহ তোমাকে কল্যাণ দান করবেন যে ব্যক্তি দাও অনুম অহংকারী পদচারনা সকল সমস্যার সমাধান একটি কথার মধ্যে আপনার উত্থানের জন্য দেখুন ইসলামী প্রশিক্ষণ পরবর্তী অনুষ্ঠান পুনরায় সকলকে স্বাগত জানাচ্ছি আল্লাহ রসুল সাল্লাহ বলেছেন মান তার মোসনাদ আহমদে এই হাদিস বর্ণিত হয়েছে আল্লাহর নবী বলছেন যদি কোনো মানুষ আল্লাহর নিবিত্তে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য আল্লাহর উদ্দেশ্যে কোনো কিছু ত্যাগ করে তাহলে মহান আল্লাহ রবুল আলমিন তাকে ত্যাগ করা জিনিসের চেয়েও আরো উন্নত মানের আরো মূল্যবান জিনিস দান করবেন আর ভাইরা আমার বলুন তো আল্লাহ রবুল আলমিনের কাছে সব মূল্যবান জিনিস কি সবাই আমরা জানি আল্লাহ রবুল্লা আলমিনের কাছে এই দুনিয়া মূল্য নাই এই সারা পৃথিবীটার কোনো মূল্য নেই দুনিয়াতে যা কিছু আছে কোনো মূল্য নাই যদি এই দুনিয়ার মূল্য আল্লাহ আল্লা আলমের কাছে একটি মাছির ডানার সমান হতো তাহলে কোন লোকমা বা একচুল্ল পানিও পান করতে পারতো না যদি আল্লাহর কাছে এই দুনিয়ার কোনো মূল্য থাকতো যেহেতু দুনিয়ার আল্লাহর কাছে কোনো মূল্য নেই তাই আল্লাহ ছেড়িয়ে দিয়েছেন দুনিয়াতে যে অবাধ্য সেও যে অবাধ্য সেও খাচ্ছে যে মূল্য নাই দুনিয়া তা দিল জানাহা জান যদি আল্লাহর কাছে এই দুনিয়ার মূল্য একটি মাছির ডানার সমান হতো তাহলে আল্লাহ তালা কোন কাফেরকে এক ফোটা পানীয় আল্লা কাছে কাছে থেকে মূল্যবান জিনিস হচ্ছে জান্ন আল্লাহাল আলা সিল আতালিয়া আল আল্না শুনো আল্লাহর সামান বা আল্লাহর সামগ্রীর মূল্য অনেক বেশি আর আল্লাহর সব থেকে মূল্যবান সামগ্রী হলো আল্লাহর জান্নার সেই আল্লাহর জান্নাতে আপনাকে আল্লাহ রবুল আলমিন দেবেন যদি আপনি আল্লাহর নিমিত্তে কোনো কিছু ত্যাগ করেন আল্লাহর জন্য যখন আপনি কোনো কিছু ত্যাগ করবেন তখন আল্লাহ রবুল আলমিন আপনাকে এগুলো দান করবেন যেমন আল্লাহ রবুল আলমিন হজরতে ইসুফ আল্লাহ সালামের ঘটনা কোরআনে উল্লেখ করেছেন ইউসুফ আলাই সালাত সাল্লামের ঘটনা ইউসু আলাই সাত সালামকে জোরাই খা ডাক দিয়েছিল কিসের ডাক ব্যবিচারের ডাক কিন্তু তিনি ত্যাগ করেছিলেন আল্লাহর নিমিত্তে আল্লাহর নিমিত্তে এই ডাককে প্রত্যাখ্যান করেছিলেন তার জন্য আল্লাহ তাকে জমিনে নেতৃত্ব দান করেছেন আল্লাহ কোরআনে বলছেন যে আমি হজরত ইসুফ আলহি সাত সালামকে জমিনে নেতৃত্ব দান করেছিলাম কারণ সে আল্লাহর নিমিত্তে আল্লাহ রব্বুল আলমিনের উদ্দেশ্যে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য জুলাইখাই ডাকে সারা দেয়নি এবং আল্লাহ রবুল আলমিন তাকে সেই পাপাচার থেকে পাচিয়েছিলেন তাই আমরা যদি আল্লাহর উদ্দেশ্যে কিছু ত্যাগ করি তাহলে মহান আল্লাহ রবুল আলমিন ত্যাগ করা জিনিসের থেকেও আরো মূল্যবান জিনিস আমাদেরকে দান করবেন আর সেই মূল্যবান জিনিসটা হচ্ছে আল্লাহর জান্নাত আর আল্লাহর জান্নাতে যত নিয়ামত আছে সেই নিয়ামত মধ্যে সব থেকে বড় সব থেকে উত্তম সব থেকে উৎকৃষ্ট মানের এবং সব থেকে তৃপ্তিকর নিয়ামত হচ্ছে আল্লাহ রবুল আলমিনকে দেখা আল্লাহ রবুল আলমিনের দর্শন লাভ এটা সব থেকে বড় নিয়ম জান্নাতিদের জন্য এই জান্নাত এই নিয়ামত লাভ করবে যদি এই চোখ দিয়ে তারা দুনিয়াতে অবৈধ জিনিস দেখা ত্যাগ করে আল্লাহ তাদেরকে তার দর্শন দানে ধন্য করবেন আল্লাহ রবুল আলমিনকে তারা দেখতে পাবে যেমন মহান নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলী আসাল্লাম বলেছেন আহলুল জান্নাতির জান্নাতা ইয়াকুল্লাহ জান্নাত জান্নাতবাসীদেরকে উদ্দেশ করে বলবেন হে জান্নাতবাসীরা। তোমরা কি আর কিছু চাও তোমরা কি আর কিছু চাও তখন জান্নাতবাসীরা বলবে হে আল্লাহ এত কিছু তুমি দান করেছো আরো কেমিত এরপরেও আরো কিছু চাওয়ার আছে এরকম কথা বলার সাথে সাথে সামনে থেকে পর্দা সরে যাবে আল্লাহ পর্দাকে সরিয়ে দেবেন তখন তারা দেখতে পাবে তাদের সামনে উপস্থিত এবং বিদ্যমান महान आल्ला रबुल आलमीन जो जिन तेज़ास्त मध्य सब सब तीप्तिकर जिन तरफ रब देखा तो भाईर निमित्ते चोक दिए आल्ला, आल्ला उद्देश्य हराम जिन दिखे तीप्ति ग्रहण करे दी तभी कल के क्या आल्लाब आलमीन के तरह दर्शन दानी धन्य कर सबाई आल्ला रबुल आलमीन के देखते पा कल के क्या এতে বলছেন তোমরা। আল্লাহকে দেখতে আছো যেভাবে তোমরা এই চান কে দেখছ চাঁদ কে দেখার ব্যাপারে যেমন তোমাদের কোনো অসুবিধা হয় না একটি পূর্ণিমার চান লাইলাত বাদার বলা হয়েছে পূর্ণিমার রাতের চান এই চান যখন আঘাতে উঠে সারা পৃথিবীর মানুষ সমস্ত জায়গা থেকে এই চানকে দেখে कारो कसुविधाईना पृथ्वी चांदे चांदर बेपारेम असुविधा नबी बोलने ओरकम आल्ला के देखते तुम्हारे कोसुविधा होना आल्ला के तुम्हरा सबा देखते पा जख तुम्हारा जाननाते जाव है তাহলে তোমরা তাই করো। অর্থাৎ সূর্য ওঠার আগে যে নামাজ সেটা হচ্ছে ফজরের নামাজ আর সূর্য ডুবার আগে যে নামাজ সেটা হচ্ছে আসরের নামাজ এই দুই নামাজের আল্লাহর কাছে অনেক মূল্য এই দুই নামাজের ব্যাপারে সতর্ক করে দিয়েছেন নবী আমাদেরকে আমার যে যদি আমরা এই চোখ দিয়ে দুনিয়ার হারাম জিনিস দেখে তৃপ্তি গ্রহণ করা ত্যাগ করি তাহলে কালকে কামতের মাঠে আল্লাহ রব্বুল আলমীর দর্শন লাভে ধন্য হবে এখানে আমি প্রিয় দর্শক বৃন্দের কাছে আরো একটা কথা বলে দিতে চাই সেটা হচ্ছে এই যে যে আমরা হাদিস থেকে জানতে পারলাম কালকে কেমতের মাঠে জান্নাতিরা আল্লাহ দেখবে যে জিনিসকে দেখা যায় তার অবশ্যই রূপ থাকতে হবে। আশা করি আমরা এ কথাটা সবাই বুঝতে পারছি যার বাহ্যিক কোনো রূপ নেই তাকে দেখা যায় না এখানে হাদিসে বলা হচ্ছে যে জান্নাতিরা আল্লাহকে দেখবে তার মানে আল্লাহর একটি আকার আছে কথাটা খুব ধ্যান দিয়ে মন্দির শোনার চেষ্টা করবেন কারণ আজকের পৃথিবীতে আজকে মুসলিম বিশ্বে এমনও মানুষ বসবাস করছে বা রয়েছে মুসলিম তাদের নাম তারাও মুসলমান কিন্তু তারা মনে করে যে আল্লাহর কোনো আকার নেই নিরাকার আল্লাহ আল্লাহ নিরাকার আল্লাহর কোনো আকার নেই এরকম তারা ধারণা করে এরকম তারা মনে করে কোরআন ও হাদিসের আলোকে আমি আপনাদের কাছে সাব্যস্ত করতে চাই যে না আল্লাহর আকার আছে আল্লাহ সুদর্শন आल्लाबर Al आकार आकृति रही हैल्लाह सम्पर्णाबो आल्लाकार नेल्लाकार कुरने आल्ला के लक्ष्य Al कर যে বান্দারা আল্লাহর যথাযথ মূল্য দেয় না আল্লাহর আল্লাহ সম্মান করে না যে আল্লাহর আকার আছে সেই আল্লাহকে আমরা নিরাকার মহান কোরআনে ঘোষণা করে বলে দিয়েছেন যে আমার দুটো হাত আছে ইয়া ইবল মা মানা একটা আন্তাস চুদা লেমা খালাক্তি এদাইয়া হে ইবলিশ বলো তুমি এমন সৃষ্টিকে কেন চেষ্টা করলে না ইলিশ তুমি তাকে কেন সিসা করলে না এখানে আল্লাহ তার দুটি হাতের কথা বললেন অনুরূপভাবে আল্লাহ তারা কোরআনে তার চোখের কথা বলেছেন অনুরূপভাবে কোরআনে তার মুখমন্ডলের কথা বলেছেন অনুরূপভাবে তার কোরআনে ঘোষণা করে বলে দিয়েছেন তার গোড়ালির কথা বলেছেন পায়ের হাঁটু থেকে নিয়ে ওই গোড়ালি পর্যন্ত যে অংশটা এই পায়ের নিম্ন মাংস আল্লাহর আছে এ কথা আল্লাহ তালা কোরআনের মধ্যে বলেছেন এইভাবে আল্লাহ বাবুর আলমীর আল্লাহ নবীর মাধ্যমে হাদিসের মধ্যে তার পায়ের কথা বলে দিয়েছেন জাহান নামে যখন জাহান নামে চলে যাবে আল্লাহ গেছি। এখন আমার বলার উদ্দেশ্য যে আল্লাহর পায়ের কথা এসছে যে আল্লাহর হাতের কথা এসছে যে আল্লাহর চোখের কথা এসছে যে আল্লাহ মুখমন্ডলের কথা এসছে সেই আল্লাহ সম্পর্কে আপনি কেমন করে বলতে পারে যে আল্লাহ নিরাকার আল্লাহর কোন আকার নেই কিভাবে আপনি ধারণা করতে পারেন এখানে আল্লাহ নবী মুহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ পরিষ্কার হাদিসের মধ্যে বলছেন হে মানব সম্প্রদায় তোমার অবশ্যই অবশ্যই যদি আল্লাহর জন্য তোমরা কোনো কিছু ত্যাগ করে যাও যদি জান্নাতি হতে পারো তাহলে অবশ্যই অবশ্যই তোমরা কালকে কেয়ামতের মাঠে আল্লাহর দর্শন লাভ করবে যেমন তোমরা এই পূর্ণিমার চাঁদ কে দেখছ একেবারে উজ্জ্বল চান এই চান দেখার ব্যাপারে তোমাদের যেমন কোনো অসুবিধা হয় না ওইভাবেই কালকে তোমাদের দেখবে আর ওই মধ্যে বলা যে যখন জান্নাতিরা আল্লাহকে দেখবে তখন তাদের কাছে সব থেকে তৃপ্তিকর জিনিস হবে আল্লাহ রবুল আলমিনের দর্শন আল্লাহ রবুল আলমিনকে দেখা তাহলে যে আল্লাহ রবুল আলমিনের কোরআন হাদিসে এই সমস্ত কথাগুলি আলোচিত হয়েছে তার হাত তার চোখ তার মুখমন্ডল তার পা এবং আল্লাহ রবুল আলমিনের পায়ের নিম্ন মাংস ইত্যাদি যে জিনিসগুলি আলোচিত হয়েছে সম্পর্কে। জানার পরেও আমরা কি করে বলতে পারি যে আল্লাহ রবীন্দ্রের আকার নেই আল্লাহ হাওয়া আমরা হাওয়ার পূজা করি জি না আমরা যার পূজা করি তিনি এমন এক সত্তা তার পূর্ণ ইন্ট্রোডাকশন তার পূর্ণ পরিচয় মহান আল্লাহ রব্বুল আলমিন কোরআন হাদিসে আমাদেরকে দিয়ে দিয়েছেন তিনি কোথায় থাকেন তার থাকার জায়গা কি তাও তিনি বলে দিয়েছেন মানুষরা অনেক সময় বিশ্বাস করে অনেকে বলে আল্লাহ সব জায়গাতেই আছেন আল্লাহ সর্বোত্তরে বিরাজমান এরকম কথা অনেক সময় অনেক মানুষ বলে থাকে কথাও বলা যাবে না যে আল্লাহ সব জায়গায় এরকম কথা বললেও আল্লাহর সানে ব্যাধবি এবং আল্লাহ রবুল আলমিনের যথাযথ মর্যাদা করা হবে না বরং আল্লাহর যথাযথ সম্মান হবে এই যে আপনি আল্লাহর পরিচয় ওইভাবেই দিবেন যেভাবে আল্লাহ রব্বুল আলমিন তার পরিচয় চোখ কেমন আছে তা বলতে যাব না মুখমন্ডল কেমন আছে তা বলতে যাব না এ কথাই বলবো যে আল্লাহর হাত ওই রকমই ক্যামাই আলি কেজাল আলিহি আল্লাহর হাত ওই যেমন হাত হওয়া তার জন্য উপযুক্ত যেমন হাত হওয়া তার জন্য দরকার হচ্ছে যে আল্লাহর জন্য যদি আমরা কোনো কিছু ত্যাগ করি তাহলে কালকে কেমন মাঠে আমরা আল্লাহর যা দর্শন লাভ করব। জান্নাত লাভ করব। আল্লাহ ভালো রাখুন ও সাল্লাহ আল্লাহ মুহম্মদ ও আল্লাহ আলহি ওয়াসমাই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 मानवतर समाधान নিকটে মনোনীত তিনি হল ইসলাম ইসলামে যেগুলি কোরআন বিরোধী যে কার্যক্রমে অংশগ্রহণ কেউ করবে আমরা নিশ্চিত করে জানানত করেছেন